সমস্ত প্রশংসা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভালো মন্দির জ্ঞান দান করেছেন সতর্ক করেছেন খারাপ কাজ থেকে এবং ভালো কাজের জন্য সম্পর্কে তাবার রোগ কথাটি আরবি কথা যা বিভিন্ন ভাষায় যেসব ভাষায় বিদাতি রয়েছে ওইসব ভাষায় এই কথাটি তারা ব্যবহার করে থাকে শব্দটি बरकत थी बरकत थे रूप बरकत मानकिि बरकत दो अनुभूत बरकत है अनुभूत निक बोझा जावी दिक अर्थात भलोक चिंता देख लेते बरकत बरकत हासिल हो बरकतर मालिक आल्लाबुल आलमी बरकतमयर सत्ता বরকতময় তার কিতাব বরকতময় তার নাজল কৃত দিন বরকত পুণ্য তার প্রীত রসুল সাল্লাম আল্লাহুল আলমিনের সত্তা যে বরকতময় পুরানি করিমে একাধিক আয়াতে রয়েছে বরং একাধিক সুরা আরম্ভ হয়েছে এই কথা দিয়ে তাবার কল্লাজি মুলক সে আল্লাহ বরকতময় তার হাতে সারা বিশ্বের সার্বভৌমত্ব আধিপত্য মুখ তাবার কল্লেজি নজ্জাল আল ফুরান বরকতময় সে সত্তা যিনি আলফুর কান করিম নাজল করেছেন প্রথম আয়াত অনেক আয়াতময় কিতাব উজাল না হইলে আয়াতুল মোবারক এমন কিতাব যার আমি নাজল করেছি সেই কিতাব হচ্ছে বরকতময় বরকতপূর্ণ কিতাব যার প্রতি কিতাব নাজল হয়েছে তিনি বরকুতময় নবী করিম সাল্লি সাল্লাম हाथ कर्मे एक क्षेत्र मान बरकत हासिल करा बरकत थे तबर रहा बरकत हासिल करा আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে আল্লাহ মানে বরকত হাসিল করা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দির মাধ্যমে আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহর প্রশংসা হামদোসানার মাধ্যমে নামাজ পড়ার মাধ্যমে কোরআন মাধ্যমে एक में कुरानी दुआसर आशयत हासिले शरियत सम्मत बीम अनुमति दिएवा हजर आसवे चुम्बन एर मध्यम बरकत हासिल है गुना खतर माफाई हो बरत हासिल बरकत हासिल हो जाए नबी करीमर हादीस रेस হাজার সাথে চুমন দশন্ন কিন্তু এই বরকত গুলির প্রমাণ রয়েছে কোরআব হাদিস এই বরকত হাসিলের পক্ষান্তরে বিদাত বা মুসরেকেরা পত্তলিকরা অথবা মাজার পুজারীরা যারা সির করে থাকে বিদাত করে থাকে তারা এই বরকতের দরজাটিকে উন্মুক্ত করে দিয়েছে গণনা করে জিনিস থেকে এরা অবৈধ বরকত হাসিল করে তাহলে যেসব জিনিসের ক্ষেত্রে বরকত হাসিল করার কোন প্রমাণ নেই সেসব থেকে বরকত হাসিল করা শিরকের অন্তর্ভুক্ত কিন্তু এই শির যতক্ষণ আল্লাহ ছাড়া অন্যকে ডাকার পর্যায়ে না পৌঁছিবে আল্লাহ ছাড়া অন্যকে সেজদার পর্যায়ে না পৌঁছিবে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করার পর্যায়ে না পৌঁছিবে ততক্ষণ বড় শির হবে না সিরকে আকবর হবে না ছোট শির সিরকে আসকার তাহলে খোলা আসার কথা হচ্ছে যে বলা যেতে পারে যে আল্লাহ এবং তাঁর রাসুল যে ক্ষেত্রে বরকতের অনুমতি দেন বরকত হাসিলের সেই ক্ষেত্রে বরকত হাসিল করার ছোট শিরকের অন্তর্ভুক্ত সিরকে আসকার বিদাতিরা অনেক জিনিস থেকে বরকত হাসিল করে যেগুলির প্রমাণ মোটেই নেই যেমন যে কোনো জায়গায় জড়িয়ে ধরে আছে কি জন্য করে এটা বলল বরকত হাসিল করতে চাই এর মাধ্যমে প্রকত হাসিল হবে এর অনুমতি আছে নাবিস সাহবাই এরকম কাওয়া শরীফকে জড়িয়ে থেকেছেন হজ উমরা গিয়ে দেখেছেন না দেখেন এই দৃশ্যের উদ্দেশ্য কিন্তু এর প্রমাণ যেহেতু আছে তাতেই সীমিত তাহলে বরকথ হাসেলের ক্ষেত্রে যতটার অনুমতি আছে প্রমাণ আছে ততটাতে সীমিত রাখতে হবে এই দরজা খোলার উন্মুক্ত করে দরজার চুমন এই বড় বড় যে দরজা ফাটক তৈরি করা আছে এক নম্বর গেট বিশাল গেট তাই না গেটে ঢুকে প্রথম দিল চুমন তাই এটা কি যেন চুমন দিল বরকত হাসলে যান এর কোনো প্রমাণ আছে এটি কারবার অংশ নয় এটি হচ্ছে বিশেষ করে মদিনার মাটি মক্কা চিত্র তাদের কাছে বেশি পবিত্র এলা চিকিৎসার জন্য নিয়ে যায় হজে এসে আমরা এসে মক্কামদিন আর মাটি নিয়ে যায় জানেন কি জানেন না নিয়ে যায় আর অসুখ বিসুখ হলে ওই মাটি লাগায় শরীরে হয়তো কোনো জায়গায় ব্যথা হলে বা সে বিভিন্ন রকম ভাবে এলাকা চিকিৎসা মনে করে যে চিকিৎসা রয়েছে মোদিনার মাটিতে চিকিৎসা রয়েছে এত মক্কিনের কথা বলছিলাম বাকি কবর মাজারের মাটিতে যে চিকিৎসা তাদের কাছে রয়েছে কবর পূজারী বিদ্যাতিদের কাছে এগুলো সব তাদের অন্তর্ভুক্ত তার বরকত হাসিল করতে চায় যে ফির সাহেবের মাজারে যদি কিছু মাটি নিয়ে আসতে পারি বিভিন্ন রকম ভাবে তাহলে বিদ্যাতি বরকত হাসিল করার তরিকা রয়েছে মদিনায় এসে নবী কাইম সাল্লাহিসাল্লাম এর কবরের সামনে জালিগুলোতে চুমন দেওয়া আছে নেই তাহলে তারা করে কেন তাহিল এটা ওইটা করা যাবে না এদেশে আসলেই শুধু এই করা যাবে না এইটা বিধাতটা বিধাত্র কি করতে তাহলে কি করতে এসছি এত দূরে এত টাকা পয়সা খরচ করে এসছি আর চুমন দেওয়া যাবে এইটা বিধাত করে এরা আচ্ছা তাহলে এই যে এক চুমন দেওয়া একজন ভালো ডাক্তার মানে মেডিক্যাল ডাক্তার ইসলামের ডাক্তার নাই আর আমাদের ভাই পরিচিতি তার সাথে মদিনার মাটি এত পবিত্র আমাদের মদিনার মাটি এত পবিত্র যে মদিনার প্রতিটির মাটি চুমন দেওয়ার মতো মদিনার প্রত্যেকটি জায়গা চুমুন দেওয়ার যোগ্য কি জন্য তিনি এই আবে কেন প্রকাশ করলেন তার বরকথ হাসিল হবে মদিনার যে কোনো মাটি থেকে বরকথ হাসিল হবে বয়স তার প্রায় পঁয়ষট্টি আর তখন আমার বয়স ত্রিশ ছাত্র নামাজ পড়তে যাচ্ছি মসজিদে আমি ভাবছি যে উনি বয়স্ক মানুষ আমার একটু সামনে হাঁটবে না পিছনে চলে যাচ্ছে বা আর ওনাকে আগে দিয়ে করছে আবার পিছনে চলে যাচ্ছে হতেই পারে না আল্লাহ আপনি মোদিনের শরীফে থাকেন আর আপনার সামনে যাবো বিহার দেবেন আমার বাবার তুললো বাবার কি না বলে কিছু দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন যে এগুলি সব বিদ্যাতের অন্তর্ভুক্ত বাড়াবাড়ি একজন মানুষ মদিনেই থাকে সেই জন্য তিনিও বরকতময় বরকতের তার সামনে এগিয়ে যাওয়া যাবে না এবং তার তার বরং তার দেহর চুমন দেওয়ার যোগ্য আচ্ছা এখন পীরতন্ত্রে চলে আসুন পীরদের মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আছে ধুলো বালি আছে মেডিকেল সায়েন্স ক্ষেত্রও যদি মনে করেন যে ধুলো বালিতে চুমন দিলে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে তাহলে এসবের চুমন কেন দেয় যদি জানতো যে রোগ সৃষ্টি হয়তো কখনো করতে না মনে করে বরকথ হাসলা পীরের পা চুষলে বরকথ হাসলা হবে দুনিয়া আখেরাত সুখী হয়ে যায় ওর কোথাও কিছু দোয়া কালাম পড়লো না একটু মুখটা একটু হিলালো যাই হোক তারপরে দিলো একটু ফোঁক কোথাও করলো কিছু ফোঁক ফাঁক দিল তারপরে তখন বিতরণ শুরু সব খেতে লাগবে এই হচ্ছে ফাতেহা করা খাবারের ফাতে হয় এটি কেন করলো পীর সাহেবের বরকুতটি হাসিল করলো এর মাধ্যমে হিন্দুদের মধ্যে এই তাবারুক রয়েছে ব্রাহ্মণ এসছেন তো ব্রাহ্মণের কাছ থেকে তারা বিভিন্ন রকম ভাবে তবরুক হাসিল করে কি বলে প্রসাদ না কি ওরা প্রসাদ খায় না ও ওরা পাওয়ার দ্বারের প্রসাদ তাদের হয় দেবী দেবতার সামনে কলা মিষ্টি আহ ইত্যাদি বা বিভিন্ন রকম জিনিস রাখে তারপরে আবার খায় ওরাই ওই ভক্তরাই পূজারিরাই খায় এই যে তার সামনে রাখা হলো দেবীর সামনে দেবতার সামনে রাখা হলো তারপরে দিন সুতরাং সেই দিন পালন সেই কিতাবের বিধান পালন সেই কিতাবের তেলাওয়াত সেই কিতাব নিয়ে গবেষণা এগুলো হচ্ছে বরকতের কাজ ঠিক না নবী করি বিস্লাহলাম যতটুকু অনুমতি দিয়েছেন ততটুকু বরকতের জিনিস নবিয়া করিম সাল আলি সাল্লাম কখনো কখনো অল্প খাবারে বরকত হয়েছে মানে যা অনুভূত মানে প্রত্যক্ষ করা গেছে অল্প খাবার অল্প পানি নবী তাতে হাত তালেন অথবা দম করলেন দেখা গেল যে অনেক লোক খেয়ে ফেললো তারপরে দেখা গেল যে খাবার যতটা ছিল তার চাইতে বেশি মনে হচ্ছে কখন এটি হচ্ছে নবী করিম সাল্লা মধ্যে যায় দেখুন একাধিক হয়েছে এই বরকতটি নবী করিম সাল্লি সাল্লামের সাথে খাস জামা জামানায় আল্লাহ আল্লাহ কালের পরে আকারের কাছে তার খেলাফত দরবারে জাননি যে খাবার আমার অল্প রয়েছে আর পরিবারের ছেলে মেয়ে বেশি বা লোকজন মেহমান আজকে বেশি এসেছে একটু দিয়ে দেন করিনি খালিফার কাছে উমারের কাছে উসমানের কাছে আলীর কাছে হাসানের কাছে হোসেনের কাছে কথা হচ্ছে কারো কাছে ফোঁক ফাঁক দিয়ে বরকত হবে এগুলি কাজ হচ্ছে বিদাতি কাজ আর এই ক্ষেত্রে যতটুকু প্রমাণ আছে তা হচ্ছে নবী কের জাতের সাথে ব্যক্তিত্বের সাথে শখসিয়াতের সাথে খাস তারপরে এত পবিত্র মানুষ সাহাবাই কেনারা তাদের জাত থেকে তাদের ব্যক্তিত্ব থেকে তাদের কাজকর্ম থেকে তাদের উচ্ছিষ্ট থেকে তাদের খাবার বেঁচে গেল বরকত হাসিল করছেন ওই খাবার থেকে হ্যাঁ অথবা তাদের থুক তাদের কাশটা তাদের উজুর পানি থেকে বরকত হাসিল করছেন এরকম প্রমাণ আছে কি নাবি করিম সাল্লাহুর পানি ঝরে পড়ছে সাহাবাই কেন বরকত হাসিল করেছেন সহিদ ঠিক না তাহলে এইটি কে নামের সাথে সাহস রাখতে হবে এই তাবার পরে আলী খোলাফায় সাহাবেক এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবেক এরাম আহ নারী পুরুষ তারা উজু করেছেন কেউ কারো উজুর পানি থেকে বরকত হাসিল করেন তাহলে বুঝা যাচ্ছে এই ক্ষেত্রে নবী সাথে কারো তুলনা চলে না সাহাবার আর। সাথে তুলনা কারো করেননি এবং ফেলছে আর সেই পানের পিক থেকে বরকত হাসিল করে দেখেছেন শুনেছেন না শোনেননি ভাই নাই না চট করে বলে উঠত যে ওদের সিলেটের ফুলতুলি পীরের কথা মানে চোখে দেখাতি ভক্ত ছিলেন জর্দা আর আপনার ওই সুপারি পানের খেয়ে পিক ফেলছে আর নিয়ে চেহারা মুখে হাতে মনে নিল কি জন্য করে তা এই হচ্ছে তারপরে ঘটনা হাত হারাজনা করবেন তিনি কিন্তু সন্ন্যত মোতাবেক চলনেওয়ালা মানুষ তিনি বলছেন একবার পীর সাহেব এসছে শুনলাম টাউনে তো যায় পীরের সাথে দেখাই করি কি করে দেখি পীরের হাত পা মাথা থেকে পা পর্যন্ত মালিশ চলছে আর মহিলাদেরকে দি যুবতী মহিলা মুরিদদের বউ্রীরা মেয়েরা পৌরা এসে ওই হাত পাঠিয়েছে না করবেন না এমপি থেকে কি আর বড় কথা হাসিল করো রুখ নাই ওখানে এই জন্য হ্যাঁ করতে পারে ওই দুনিয়া বিদ্যাবার রুখ যদি মনে করি এই যদি আমার বউটা গিয়ে আমার মেয়েটা গিয়ে বা আমার বোনটা গিয়ে বা হাত পাঠিয়ে তাহলে একটা পেতে পারি তালে পড়তে পারে কিন্তু এখানে পীরের হাত পাঠিয়ে জন্য বেটিকে পাঠিয়ে দিল কি জন্য চাকরির জন্য না কি হবে আমার মেয়ের ভাগ্য উজ্জ্বল হবে আমার স্ত্রীর ভাগ্য উজ্জ্বল হবে হ্যাঁ আমার পরিবার বরকত হাসিল হবে ইত্যাদি ইত্যাদি এগুলো কি বিদাতি সিরকি তবরুখ ভাড়া মানুষ সম্পর্কে এগুলো সব তো তাহলে তাবার সম্পর্কে যত বয়ান করবেন শেষ নেই কবর মাজারে গিয়ে যা কিছু হয় তেনা বাঁধা দেখেছেন তেনা তেনাটা পে আসলে বাঁধার মাধ্যমে বাঁধার মাধ্যমে তাওয়ার রুখ হাসিল হবে নিজাম উদ্দিন আউলিয়া নাম শুনেছেন আপনারা তার কবর এক মাজারে একবার আমি দৃশ্য তামাশার দেখার জন্য গিয়েছি ঘুরে ঘুরে তামাশা দেখছি তো যেমন মুসলমান তেমন হিন্দু তেমন শিখ হিন্দু না দেখে না বোঝা যাবে না মানে মুসলমানরা যেহেতু হিন্দুর মতো দাড়ি মন্ডন করে হিন্দুর মত হয়ে গেছে তো হিন্দু আর মুসলমানের পার্থক্য করা অনেক সময় যাই না আর অনেক সময় যায় কিন্তু হিন্দু মহিলাদের ওই কি হচ্ছে সিন্দুর দেখে অনেক সময় পার্থক্য করা যায় দেখতে পাচ্ছি আর শিখ দেখলে তো বুঝা যাবে কমপক্ষে এরা বাতিল হইলে মুসলমান চাইতে ভালো যে তাদের ঐতিহ্যকে ঠিক রে আমরা শিখ দাড়ি মোজ আর তাদের চুল দেখে বোঝা যাবে যারা শিখ তো যেমন মুসলমান তেমন হিন্দু তেমন শিখের ভিড় ভাড় সবাই এসে তেনা বাঁধছে চলে যাচ্ছে ওই যে মাঝারের জালি আছে না বাঁধছে চলে যাচ্ছে এটা কি তারাকে নিয়ে আসছে গ্রাম গিয়েছি তো গরুর গাড়িতে গ্রাম গরুর গাড়ি নিয়ে যায় গরুর গাড়িতে আজকে পনেরো বছর আঠারো বছর আগে ঘটেন না তো গরুর গাড়িতে আসছি তো দেখি যে একটা গাছের তলায় ঢেলার পালা লেগে আছে জিজ্ঞাস করলামকে ঢেলা মারবাজে বরকতের ঢেলা হচ্ছে ঢেলা মারা মাত্র তিন দিন আর মাত্র জামারাতে হচ্ছে খাস কেউ যদি বলে যে জামারাতে গিয়ে আমরা মেনাতে যখন জামরা উসতা আর উল্লা আর বড় ছোট জামারাতে আমরা যখন পাথর মারছি শায় কিন্তু ঢেলাপির ঢেলাপির ঢেলা মারছি চলবে না চলবে না এই দরজা খোলা ওই মাত্র দশ তারিখ এগারো বারো তেরো তারিখ মানে চার দিন আর সে ওই জামাতে সীমিত আল্লাহর আদেশ যে আল্লাহর জিকির প্রতিষ্ঠিত করার জন্য কায়েম করার জন্য হচ্ছে রামিওল জি মারা এই জামালাতে কঙ্কন মারা তাই ঢেলাপির হচ্ছে নাজাইজ তাবার রোক সিরকি তাবার রোক এইরকম তাবারস সম্পর্কে বলতে গিয়ে হিন্দু বা অমুসলিমদের মধ্যে যে সব তাবারক রয়েছে তাছাড়া মুসলিমদের যে বিদাতি তাবারোক যত রয়েছে রয়েছে শেষ করতে না মহলে যারা বসবাস করেছে তারা বেশি জানে যে কত রকমের তাবারুক হাসিল হয় তাদের মধ্যে হিন্দু সমাজে তাবারোক রয়েছে ব্যবিচার করে তাবারুক হাসিল একটি রাত রয়েছে তাদের বিশেষ পূজায় সেই রাত্রে অন্ধকার লাইটে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হবে আর কে তার সাথে জেনা করতে পারে মাধ্যমে যে সন্তান জন হবে সে মহামানব হবে মহামানব হবে এতভক্ত হয় যে তাদের বউ বেটি পীর দরবারে গিয়ে বউ বেটির ক্ষেত্রে কেন রূপ যেমন একটা পীরের তো ন্যানটা পীরকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া উচিত মুসলিম দেশে পীর থাকতে পারে হিন্দু সমাজে ন্যানটা সাধু রয়েছে আর মুসলিম বিদাতি কবর পূজারি সমাজে ন্যাক্ট অন্য শেজদা বা অন্যের বিধান মানা পর্যায়ে পৌঁছে যাবে তখন বড় শির বা কুফরিতে আহ পৌঁছে যাবে লেখক আজকে আপনাদেরকে বলছেন বাবু মন্তাবার রাখা বেশি अधिक सम्पर् बरकत हासिले हादसे उल्लेखित गाथर कथा तक उदाहरण दी आजकल विदातरा हीरा पहाड़े गुहार और सुर पहाड़ गुहा चढ़े कि অল্প কিছু লোক আছে যারা দেখার জন্য যে আল্লাহ রসুল এখানে যখন এবারী করেছেন মানে ইসলাম এটি আর এবাদত আমাদের নবত প্রাপ্তির পরের জীবনটি আমাদের জন্য অনকরণীয় জীবন এতে পার জীবন নাবী ইসলাম নবী হওয়ার পরে কখনো সেখানে এবাদত বন্দী করছেন একদিনের জন্য জাননি হ্যাঁ তার সাহবা এখানে জাননি তাহলে এটি শূন্য নিশ্চয়ই নয় ইসলাম আসার পূর্বের ঘটনা কিন্তু কেউ দেখার জন্য বিশেষম কোন জায়গাটিতে বসে থাকতেন দেখার জন্য যাচ্ছে তাহলে তো তুই কিন্তু অধিকাংশ মানুষ দেখার জন্য যায় না ওখানে বিছানো আছে দেখেছেন একবার গিয়েছেন দেখার জন্য নামাজ পড়ার দুই রিকা করে নামাজ পড়েছে একটা লোক সরছে আবার আর একটা একটা লোক সরছে আবার আর একটা সবসময় লাইন লেগে আছে তো এই যে এই জায়গায় নামাজ পড়ছে মসাল্লা বিছানো আছে সেখানে কেঁদে কেঁদে দোয়া করছে কি কাঁদন লোকে কেঁদে কেঁদে মসজিদে হারাম এরকম কেঁদে দোয়া করতে পারবে না যে কেঁদে ওখানে আবেগে আল্লাহ রসুল এখানে জিব্রাইল প্রথম এসছে কোরআন একটা মানে চিন্তা করি আর কি পরিণত করেছে সাহাবার তাবারুখ হাসিল করেন এই জায়গাতে সুর পাহাড়ের উহায় যেখানে তিন দিন নবিসাম বকর সিদ্দিকাজী আল্লাহ তালান আশ্রয় নিয়ে থেকে কাফেরা চারিদিকে তল্লাশি চালাচ্ছে একশো পুরস্কার এই জায়গায় গিয়ে অবস্থায় দেখেছি সেখানে একবার বড় কষ্ট করে উঠেছি তো দেখি ওখানে যে তো আর আমাদের এক বাংলাদেশি ভাই ছিল হাট হাজারি বলা সে যে কি কান্না শুরু করলো মনাজার ধরাইলো আর কান্না শুরু করলো বাপ ওই কান্না তার সাথে কয়েকদিন থাকা দেখলাম যে না হ্যারাম শরীফ ওই কান্না তার নাই কিন্তু ওখানে কান্না এই যে আমাদের দেশের কিছু আলেমরাও রয়েছে যারা আবেগে এইসব বিদাতির কাজকর্ম করে বাবা যদি আল্লাহর ভয়ে কাঁদন জান্নাতের আশায় কাঁদন পরকালের মুক্তির জন্যই কাঁদনাম তাহলে চিৎকার করে কাঁদন বেশি বরকতের জায়গা সেটি হয়ে যাবে সব জায়গা থেকে তাবারক করে মানুষ ওই রকমের নবী করিমিসামের জন্মের জায়গাটি মওলুর রসুল বর্তমানে একটা লাইব্রেরির আকারে রয়েছে এই জায়গা থেকে এত বেশি করতে যে বড় শিল্প করতো আছেন তিনি তার কাছ থেকে সরাসরি শোনা তিনি বলছিলেন যে সচক্ষীর দেখেছি যে মৌলুর রসুল আল্লাহ রসুলের জন্মের কাবাকে পিছনে করে মসজিদ হারামকে পিছনে করে গোলাকার হয়ে ওখানে সেজদা যখন এই সরকার দেখলো এই যে শেষদা আল্লাহ রসুল্লের জন্মস্থানকে শেষ দা এটি কি তাবার কিন্তু এই তাবার যখন শেষদা করে দিল তখন এটি কি হয়ে গেল সিঁড়িকে আকবর বড় সিরিকে পরিণত হইলো কিন্তু শেষদা যদি না করে আর গিয়ে সেখানে একেবারে চোখ বন্ধ করে দাঁড়ালো মোরাকায় আর সেখানে গিয়ে দোয়া করা শুরু করল আল্লাহ এই দোয়া করা শুরু করলো তাহলে এটি হচ্ছে এই জায়গা থেকে আল্লাহ এই নিয়ত নিয়ে গেল আর একটি যাওয়া হচ্ছে যে এক একবার মাঝে মাঝে দেখতে গেলাম যে ওই বা একবার দেখতে গেলাম কাউকে দেখাতে গেলাম যে এই জায়গাটিতে এই ঘরে আল্লাহ রসুল সাল্লা জন্ম হয়েছে যেমন আমার সাথে যারা গেছে গিয়েছে নতুন তাদেরকে বলেছি রাস্তা দিয়ে যাচ্ছে বা একটু একটি তাবার রক্ষের তরিকা ছিল যে কবিলা বংশের যে সর্দার হইতো সর্দারি রাজত্ব সেই যুগে ছিল তো রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল না এরকম তো মনে করতো যে কবিলার এত বড় বংশের যে সর্দার নেতা হতে পেরেছে মন্ডল হইতে পেরেছে সে তো সম্মানীয় ব্যক্তি সুতরাং তার সাথে যদি কারো স্ত্রীর সহবাস হয় আর তারপরে ছেলে জন্ম হয় তাহলে ওই রকম তারা এক রাত দু রাত করে নিজের বিবিদেরকে পাঠিয়ে দিত জাহিলতের যুগে আল্লাহ রসুলামের আশা রাখে আবুদাউদ্দ শরীফ এরকম হাদিস রয়েছে যে জাহিলতের যুগে বিবাহর চারটি তরীকা ছিল তার মধ্যে একটি ছিল এই যে যারা খ্যাতি সম্পন্ন ব্যক্তি আমরা মানে একবার নিকৃষ্ট ভগবানের ব্রহ্মার পা থেকে আমরা সৃষ্টি হয়েছি সুতরাং যারা ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে জন্ম নিয়েছে অর্থাৎ ব্রাহ্মণ যারা চ্যাটার্জি ব্যানার্জি হ্যাঁ মুখার্জি তাদের ঘরে গিয়ে আমাদের বিবিরা যদি সন্তান নিয়ে আসতে পারে তাহলে ওই রকম মহাপুরুষ জন্মিবে এগুলি হচ্ছে তো লেখক বলছেন মানতাবার যে ব্যক্তি বরকত হাসিল করবে গাছের দ্বারা আও হাজার পাথর দ্বারা অথবা এইরকম অন্য কিছু দ্বারা তাদের হুকুম কি তাদের হুকুম হচ্ছে যে তারা শিরিপ করলো কমের পক্ষে ছোট শির আর যদি পৌঁছে যায় তাহলে দক্ষিণ ভারতে কোন বাবা আছে দক্ষিণ ভারতে এই কিছুদিন আগে আমি শুনেছি তো ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত আর প্রধানমন্ত্রী পর্যন্ত এই সাইঁবাবাকে শেষ দা করে আস এই যে রাষ্ট্রপতি একটা নামে মুসলমান কি নাম তার নামটা আমাদের রাজত্ব ঠিক থাকবে আমরা পাঁচ বছর পর ইলেকশনে আবার জিততে পারবো বড় বড় নেতা নেত্রীরা যায় আটরসি মাই ভাণ্ডারী যায় চাদর চড়াতে যায় এই চাদর কি আর আমি চিরকাল বাংলাদেশের রাষ্ট্রপতি থাকবো বা প্রধানমন্ত্রী থাকবো ইত্যাদি এখানকার নেতৃত্ব দেব। কিন্তু আল্লাহ রাবুল আলমিন মুকরিম যাকে আল্লাহ অপদস্ত করেন লাঞ্ছিত করেন मन क्यों कस्ट नीबा मान पार्टर लेवल प्रथम कथा मुस्लिम मानव रचित पार्टी, पार्टी छेद घोषणा कर मानव रचित दल मानव रचित पार्टी मान प्रथम अपन ईमान के ठीक करार्जन आपनार दल हमला आपनी थे अल्लाह दिन रसलमर सन्नतर আর যখন আল্লাহ মঙ্গলের সাথে থাকবেন তখন সমস্ত পার্টি থেকে আপনার সম্পর্কের ঘোষণা করতে হবে যেমন ইব্রাহিম করেছেন না হলে কোনদিনই আপনি হতে না আপনার লেজুর রয়েছে অথচ তারা মানবরচিত বিধান দিয়ে ফায়সালা করে মানবরচিত বিধানে বিশ্বাসী গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী অথবা সেকুলারিজমে বিশ্বাসী ন্যাশনাল জাতীয়তাবাদে বিশ্বাসী আর আপনি নিজেকে মুসলমান মনে করছেন কখনো এই ধরনের যখন আলোচনা করি তখন কিছু কিছু মানুষকে কষ্ট হয় কেউ যদি জাতীয় পার্টি হয়ত্রীর কষ্ট কেউ যদি আওয়ামী লীগ হয় তো তাদেরই কষ্ট কেউ যদি জামাতি ভাই হয় গণতন্ত্রের কথা বলে দিয়ে আর বলি দি ইসলামিক গণতন্ত্র মানে ইসলামিক মত তো কষ্ট না এরকম কষ্ট নিলে হবে কষ্ট নিলে হবে সব বাতিল জিনিস থেকে সম্পর্ক ছেলেদের ঘোষণা করুন আর বলল মাতুদুল বলান হইতে পারে আর যদি ঝাল লাগে কষ্ট লাগে তার মানে যেটি হেসাস হয় যে আমাকে কষ্ট হয়ে গেল কথা বলে দিলেন তাহলে জানবেন আপনার ইমানে টুটি আছে এ ত্রুটি সংশোধন করুন তো কথা হচ্ছে যে এরা বরকথ হাসেলের জন্য চাঁদের চড়াতে যায় বরকথ হাসেলের জন্য ফির দরবারে যায় বড় আলেম যদি চলে আসে সাক্ষাতের জন্য যেখানে ইসলাম শেষ হয়ে গেল কিন্তু বছরে একবার বিশ্ব ইজতেমা হয়েছে শেষ কন্যা হাজির হইতে হবে তাদেরকে এটা কি ভালো করে শুনে দেখেন আর দিমাগের ঘোলাই করেন সাফ করতে আগা আগাছা গেছে আল্লাহ বলছেন যাদেরকে আমি নেতৃত্ব দেবো নির্মাণের জন্য পয়সা দেওয়া বাজেট তৈরি করা বিল পাস করা না আকাম কি করবে সালাদবে প্রতিষ্ঠিত করবে একজন রাষ্ট্র নেতা নামাজ প্রতিষ্ঠিত করবে না মানে শুধু নিজে তখন নামাজ প্রতিষ্ঠিত হবে একজন রাষ্ট্র নেতা যখন নিজে এবং নিজের দেশবাসী নামাজ পড়তে বাধ্য হবে এমন আইন তৈরি করবে যার মাধ্যমে দেশের লোক জনসাধারণ প্রজা নামাজ পড়তে বাধ্য হবে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা একজন রাষ্ট্র জন্য আমার নামাজ প্রতিষ্ঠা আমি একজন সাধারণ মানুষ আপনার নামাজ প্রতিষ্ঠা হচ্ছে আপনি নিজের নামাজ কায়েম করুন আর আপনার পরিবার আপনার স্ত্রী আপনার ছেলে নামাজ পড়ুক তাহলে নামাজ কায়েম হইল আর আপনি নিজে মুসল্লি আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা খোঁজ খবর আপনার নামাজ পড়ে না কোন সমস খী করি জমিনে ক্ষমতা যদি দিই প্রথম কাজ হচ্ছে নামাজ কায়ম করা তো নামাজ কায়েম করলে কি করতে হবে সরকারের আইন তৈরি করতে হবে যে বেনামাজি যদি থাকে তার এই পানিশমেন্ট রয়েছে আজকে মাত্র একটা কারো হাতে দেখা যায় তার জন্য ছাত্র ছাত্রী রাজি আছে ধর্ষণ তো করেনি জবরদস্তি তো করেনি সুবিধা নেই আকামুসাল নামাজ কায়ম করবে নামাজ কায়ম করলে তাদের তাদের উচিত যখন আজান হচ্ছে সাথে সাথে দেশের দোকানপাট বন্ধ হয়ে যেতে হবে যে দেশে আজান হয়ে গেল নামাজ হয়ে গেল একামত হয়ে গেল সবকিছু হয়ে গেল দোকান পাঠ সবকিছু খোলা আছে আছে সেখানকার সরকার না কেন তৈরি ব্যবসা বাণিজ্যকার মুসলিম সরকারকে ছাপ্পান্নটি দেশের কোন একটি দেশে আইন নেই সৌদি আরব ছাড়া যে আজান হলে দোকান পাট কাজকর্ম ব্যবসাবানিজ্য বাণিজ্য কেন তাহলে কি জবাবদাহি করবে কাল কেমত অথচ আখিরি মোনা যাতে কোটি কোটি পয়সার মালিক তারা বড় বড় ইন্ডাস্ট্রি পাঁচ বছরের জন্য আসলে ইন্ডাস্ট্রি আর ফ্যাক্টরি তারা মালিক হয়ে যায় তাদের জাকাত গুলি কোথায় কোন গ্রামে এসছে তাদের জাকাত বন্টন করার জন্য লোকেরা বলছে এটি হচ্ছে মুখ মন্ত্রীর আর এই হচ্ছে রাষ্ট্রপতির রমজান মাসে আমিরা জাকাত বণ্ডন করার জন্য আলবাদী এক ভাই গত বছর বলছেন যে এক আমিরা এসছেন অর্থাৎ রাজকুমারী আসার পরে জাকাত বণ্ডন করছেন আর কি ভিড় তাহলে এখানে শোনা যায় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তারা জাকাত বন্টন করছে কোথায় এইসব অন্যান্য মুসলিম দেশে কোথায় জাকাত রয়েছে তাদের হ্যাঁ তারা জাকাত দিবে কি খেতে খেতে খেতে হারাম তাদের পেট গেল নামে রাগুন দি যে ট্যাক্স নেওয়া হচ্ছে কাবিরা গুণা হারাম ট্যাক্স ছাড়া মুসলমান মুক্তি পাবে না সে কোথায় জাকাত দিবে যারা ট্যাক্স খায় হারাম খায় আল্লাহ বলছেন জাকাত আমি যদি নেতৃত্ব দি মুসলিমকে তাহলে জাকাত প্রদান করবে জাকাত একজন এক সরকার প্রদান করা বা জাকাত আদায় করা হচ্ছে নিজে জাকাত দেয় এবং লোকজনকে বাধ্য করা জাকাত দিতে যাদের ফ্যাক্টরি রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে যেমন সৌদি আরব আছে আপনার যদি থাকে কোম্পানি থাকে আপনার লাইসেন্স রা হবে না যতক্ষণ আপনি জাকাত পেমেন্ট না করবেন এই হচ্ছে ইসলামিক সরকারের প্রমাণ আমার দেশের মানুষদেরকে ইসলাম নজরে আসে না সৌদি এত কানা রাত কানার মতো কানা রাত কানা কি দেখবে রাতের অন্ধকারে লাইট দিয়ে আলোকিত করে রাখলেও দেখতে পাবে না আসার বলে ওইরকম এরকম কথাবার্তা বলে রাত কানা দেখতে পাচ্ছে না যে এখানে নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে আকামুস আতামুসলাক ও আতাম জাকাত প্রদান হচ্ছে দেখতে পাচ্ছেনা জাকাত দিচ্ছে জাকাত বাধ্য করে আদায় করা হচ্ছে এবং এই জাকাত দিয়ে যদি ওই জেলে যান তাহলে রমজান মাস আসলে কোরবানির সময় আসলে তাদেরকে উদ্ধার করে কোথা থেকে ওটার পেমেন্ট করা হয় ওই জাকাত থেকে জাকাত দিয়ে মুক্ত মুক্ত করা হয় জাকাত আর কি করব আমারও আরো সব কাজের আদেশ করবে না হানির মন ঠিক কোনো সৎ কাজের আদেশ করবে আর অন্যায় কাজে কি করবে সরকার বাধা দেবে অন্যায় কাজে দেখেন আলহামদুলিল্লাহ শিকতে অন্যায় কাজ শুরু করেছে আল্লাহ এই সরকারকে আরো সৎ কাজের তফিক দান করে এমন তাদের আঘাত পড়েছে যে সাফ হয়ে গেছে রাস্তা এত নাপাক করে চলে বুলু ফিল্মের সিটি দিয়ে একজন ভালো মানুষের চলা ফেরা মুশকিল ছিল এই আমি আমার ফরজ যদি না হয়তো আমি শিক্ষতে ঢুকতাম আর ঢুক গুলো দেখতে হবে ঢুকে আমার কাজ হয়ে যায় সবজি নিতে হবে সবজিটা কাজ হয়ে গেল তাড়াতাড়ি বিদেশিরা যারা এই পাপ করার জন্য এসছে আলহামদুলিল্লাহ আমার মা আর মুনকা এখানে একটি সংস্থা রয়েছে যে সংস্থার নাম ইসলামিক সংস্থা তার নাম হচ্ছে হাইয়াতুল আমার মা আর মুনকা এমন একটি সংস্থা যার নাম হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া তাদের ডিউটি আর খারাপ কাজে যাদেরকে হাইয়া হাইয়া বলে যারা বুঝে বিভিন্ন জায়গায় তাদের অফিস রয়েছে আর এদেরকে সাধারণদের ভাষায় বলে মোতা অফিস জানেন না আপনার বলেন না অফিস মার্কেটে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে তো রয়েছে তাদের হেড অফিস আপনার ওই থার্টি সেভেন এর যে রয়েছে গার্লস কলেজ রয়েছে সেখানে অফিস রয়েছে বিভিন্ন এমনকি বিভিন্ন কাজ হচ্ছে যে কোথায় অন্যায় কোথায় মদ তৈরি হচ্ছে কোথায় গাজার ব্যবসা হচ্ছে কোথায় ব্যবচার হচ্ছে কোথায় কুকাজ হচ্ছে কোথায় গুলো ফিল্ম দেখছে এমনকি বেনামাজি কয়েক সপ্তাহ আগে টে কিছু বেনামাজির লোক দামা মুখে থাকে উপায় নেই এখন ছাত্র সাথে ধরে নিয়ে যাবে যখন আমি কাসিমে ছিলাম তখন একবার ৩০ জন বাংলাদেশিকে ধরে নিয়েছে যারা আসরের নামাজে রাস্তায় বসে নাই এখানে তো এই দুঃসাহসিকতা দামা মুখবর রাস্তায় বসে থাকে বেনামাজিরা তারা ঘুমিয়েছিল আর নাকে তেল দিয়ে ঘুমিয়েছিল বাসায় তাদের বাসায় নখ করেছে বাসা করেছে সব ঘুমিয়ে ত্রিশ জনকে ধরে নিয়েছে কোনদিন তারা নামাজ পড়েন তাদের কাছে খবর নামাজ পড়ে ধরে নিয়ে আসছে আসার পরে জন লোক একটু ওদেরকে উপদেশ দিতে হবে শাস্তি না যেহেতু তাদেরকে ঘুম থেকে ধরে নিয়ে আসা হয়েছে কিন্তু এরা নামাজ পড়েন আসলে একটু উপদেশ দিতে হবে তারা নামাজটা পড়বে কিনা এটুকু নামাজ পড়া যদি স্বীকার করে তাহলে মুসলিম আর যদি নামাজ না তাহলে সে মুসলমান না যদি তবা করে না স্বীকার করলো তাহলে তারা সবাই অঙ্গীকার করল যে নামাজ পড়ব ছেড়ে দেওয়া হইলো এ হচ্ছে হাইয়াতুল আমার মা আর মনে কার যা সৌদি আরবে এই প্রতিষ্ঠান রয়েছে পৃথিবীর কোনো দেশে এই প্রতিষ্ঠান নেই অথচ মুসলিম নেতৃত্ব কোন প্রতিষ্ঠানে আছে যে অন্যায় কাজ কে নির্মল করার জন্য কোন সংস্থা আছে আলেমদের হাতে এই নেতৃত্ব দেওয়া হয়েছে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে তাদেরকে হয়েছে এবং তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তোমার অন্যায়কে নির্মল করতে গেছে তোমাদের পুলিশের প্রয়োজন পড়তে পারে দেখো তোমাদের প্রত্যেকটি হায়ার অফিসার পুলিশ আছে আছে কোথাও তারপরে যদি রাতখানা বলে আমাদের সৌদি আরব যে উত্তম সে বড়ই রাতখানা হ্যাঁ লাইটে কিচ্ছু দেখতে পাই আদেশ দেওয়া হচ্ছে আর অন্যায় কাজ থেকে বাধা দেওয়া হচ্ছে যে কোনো সরকারের দায়িত্ব পক্ষান্তরে এসব না করে যেখানে বিদাত যেখানে শির সেখানে হাসির মানে ওখানে সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের কুফল হচ্ছে যে লোক তো বেশি লাগবেই ইলেকশনের মাধ্যমে গদিতা আসলে তো লোক বেশি লাগবে পিছনে তাই না গরিষ্ঠতা জরুরি সুতরাং যেখানে বেশি লোক সেখানে নেতারা হাজির এখন যদি তাবারক বিশ্বাসী যেতে হবে যেহেতু এদের ভোটটা নিতে হবে যখন আঠারোশে মাইভান্ড লাগলো যেতেই হবে লক্ষ লক্ষ লোক সেখানে আসে এরা খুশি হবে হ্যাঁ অমুক নেতা আসছে যারা প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি এসছে সুতরাং এই পার্টিটাকে ভোট দিতে হবে ই আগের যে দলটা ছিল না ওরা তো আসতো না মনে করলে যে আমাদের ফেপারেল ওরা কোন ওদের কোন ধর্ম নেই ওদের ধর্ম হচ্ছে গদি আর ওদের ধর্ম হচ্ছে পেট আর ওদের ধর্ম হচ্ছে গাড়ি বাড়ি নারী এ হচ্ছে অবস্থা তা মাজার থেকে প্রচার অভিযান শুরু করবে শাহজাল মাজার থেকে লোকজনকে দেখিয়ে দিল হ্যাঁ মুখ নেত্রী পৌঁছে গেছে প্রথম আরম্ভই করলো মাজার থেকে যে শাহজালের দেশ ওই শাহজাল আল্লাহর দেশ নাই শাহজাল আল্লাহ আল্লাহ দেশ আল্লাহ আল্লাহ বলছেন বলছে শাহজালের দেশ দেশ শুনেছেন ইসলামিক বক্তার কাছে যে এই দেশ হচ্ছে দেশ এটা ঠিক না এই ভাষা এই ভাষাই বলেছে সেই বক্তা বলছে বারো আউলিয়ার দেশ আল্লাহ বলছে ইন্দ বলছে বারো উলিয়ার দেশ তো বরকত হাসিল করা ছোট শির যে সব বরকতের কোন প্রমাণ নেই নবী করিম সাল্লিস আর একটি কথা এখানে আরো বলে দি যেহেতু বরকতের বিষয়টি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে অনেকের পদস্ফলন ঘটেছে ভুল হয়েছে নবী এনতেকালের পরে কেউ বরকত হাসিল করেন তাহবাই কেন আমরা আল্লাহ রসুল এনতেকালের পরে আল্লাহর রসুলের কোনো কিছু থেকে বরকত হাসিল করেনি অর্থাৎ আল্লাহ রসুলের কবর থেকে আল্লাহ রসুল হুজরা শরীফ থেকে আল্লাহ রসুল যে জায়গায় নামাজ পড়তেন নামাজ পড়াতেন মেহরাব থেকে আল্লাহ রুস্লের মেম্বার থেকে বরকত হাসিল এসব করে তাই না সুতরাং থেকে অর্থাৎ কবর থেকে হুজরা থেকে মেহরাবাস হুজরা গিয়ে দোয়া করা আল্লাহর কাছে এগুলি হচ্ছে সব ছোট শিল্পের অন্তর্ভুক্ত আর নবীর কাছেই যদি দোয়া করে তাহলে বড় শিল্পের অন্তর্ভুক্ত মহান আল্লাহ সাদ করছেন আচ্ছা তোমরা দেখেছো কি লজ্জা অর্থাৎ আরবি ভঙ্গিমা এই তোমরা দেখেছো কি অর্থাৎ তোমরা জানো কি লাত এবং উজা সম্পর্কে লিখ এগুলি হচ্ছে দেবী উজ্জা দেবী কাদের আরবের মুসরেকদের উজ্জা ছিল দেবী আর লাত ছিল দেবতা মানে পুরুষ লাত সম্পর্কে আবদুল্লাহ আব্বাস রাজিয়া তাল হাদিসে রয়েছে বোখারি শরীফে যে লাত একজন লোকের নাম ছিল ইসম রাজনাল সৎ লোক প্রাচীন যুগে যখন হাজিরা হজ করতে আসত তখন মেনা আরফা মুজালি সে হাজিদের খেদমুত করতো হাজিদের জন্য ঘোল করে ছাতু পান করা যেটাতে পানাহার দুটির কাজ হতো এই খেদমতটি করতো যখন এ মারা গেল তখন নেক মানুষ আল্লাহর বলি তখন এর পূজা শুরু হয়ে গেল মুশ্রিকরা আরবের মুশ্রিকারা এই লুজা শুরু করলো এটি হচ্ছে প্রসিদ্ধ মতের আজিজ থেকে দেবী দেবতা এরা বরকত হাসিল করত লাত উজা থেকে উজ্জা থেকে বরকত কেমন হাসিল করত দেখেন যখন খালেদিন ওলিদ আবু সুফিয়ান এরা মুশ্রিক অবস্থায় ছিল আর ওহদের যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হলেন দাহাত মুবারক শহীদ হলো আহত হলেন সাহাবাই কেন সত্তর জন শহীদ হয়ে গেল তারপরে যুদ্ধ থেমে গেল যায় বলা যায় না ইসলামের বা মুসলমানদের সাহবা তো সেই সময় চিৎকার করেছিল প্রমাণ করছিল নেতৃত্ব দিচ্ছিল সে বলেছিল কি বলেছিল লানা উজা ল বলেছিল হে উমান হে আলী সোনেরাও হে মুসলমান আমাদের উজ্জা দেবী রয়েছে আজকে আমাদেরকে ইজ্জত দান করেছে উজরা থেকে ইজ্জত সম্মান তো তাদের ধারণা ছিল যে উজরা দেবী যদি খুশি থাকে রাজি থাকে তাহলে বিজয় হয় যেমন হিন্দুদের কিছু দেব দেবতা সম্পর্কে এইরকমই আকিদা বিশেষ বিশেষ দেবী দেবতা সম্পর্কে বিশেষ আকিদা যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম তখন একজন হিন্দু টিচার ছিল একজন মুসলিম টিচার আর কিছু হিন্দু ছাত্র কিছু মুসলিম ছাত্র তো হিন্দু ছাত্ররা বলতো सरस्वती पूजा सरस्वती विद्या चाहले पा जाए सरस्वती देवी विद्या लक्ष्मी देवी भाग्य देवी, देवी।, रुजी रुजी देवी। मान रुजी रजिकर बरको माना रुजी देवी माना और उज्जा हान सम्मान नेतृत्व देवी नेतृत्व दी पर मान सम्मान इज्जत दी पर कथा मक्कर मुश्रिका अबू सफियन पर इसलाम ग्रहण कर তখন নবী সাল্লা সাল্লামে সাহাবার জবাব খুঁজে পাচ্ছিলেন না আল্লাহ বল জবাব দাও জবাব দাও কিছু এর জবাব খুঁজে পাচ্ছেন না সাহবাই কেন আল্লাহ রসুল বলছেন বলো আল্লাহ আল্লাহ আমাদের মাওলানা অভিভাবক সর্ব আর তোমাদের কোন অভিভাবক নেই তোমার অভিভাবকহীন অভিভাবক ছাড়া তোমাদের অভিভাবক নেই দেখুন মুক্ত হয়ে এসেছিলাম মানে কাফের ছিলাম নতুন মুসলমান হয়েছিলাম তাই নতুন মুসলমান হলে অনেক কুফরি ধ্যান ধারণা থেকে যেতে পারে বা কাজকর্ম আকিদা থেকে যেতে পারে যেমন একজন মানুষ মাজার ভক্ত যদি হয় আর কোরআন হাতিসের কথা শিখছে তার মধ্যেও কিছু ভুল ভ্রান্তি থেকে যেতে পারে দেখেছে এইরকম অনেক লোককে দুই বছর তিন বছর ধরে ইসলামী সেন্টার আসছে কিন্তু সব মশলা হয়নি হঠাৎ করে একদিন শুনছে যে আমি বছর থেকে আসি তো আমি তো এই মাসলা জানি না জানবেন কি করে মাসলা কি জানার শেষ আছে সব মশলা জানতে কতদিন লাগতে পারে ওই সব কথা শুনেননি হয়তো তো যারা শির্ক বিদাত করে যাদের অভ্যাস আছে বা ছিল বংশগত ওই চলে আসছিল তাদেরকে শির্ক বিদাত মুক্ত হতে সময় লাগে হঠাৎ করে হওয়া যায় যেহেতু জ্ঞানের ব্যাপার প্রথম তারপরে আমলের পরিবর্তন কি করে আমল পরিবর্তন হবে যে সম্পর্কে আপনার জ্ঞান নেই তো বলছেন যে আমরা সিদ্রা সফরে যাচ্ছিলাম আল্লাহ রসুলের সাথে ছিলাম মুশ্রেকদের একটি কুল গাছ দেখলাম বড়ই গাছ সিদ্রা সিদ্রা বলে বড়োই গাছকে যা কুফুন আইন দেখা মুশ্রেকরা ওখানে অবস্থান করত এতে কাপ এখান থেকে যা মানে গাছটির ওখান দিয়ে গেলে গাছের তলায় একটু বসবে যেমন কিছু কিছু গাছ থেকে বরকত হাসিল করে আমাদের দেশের বিদারপন্থীরা ওই গাছে অস্ত্র ঝুলাতো আরামকাল যখন বসলো তখন অস্ত্রটিকে তরবারি বা কিছু ঝুলিয়ে দিল গাছ এত বরকত হাসিল করতে যে গাছের তরবারি যদি ঝোলা হয় তরবারি কাজে হয় বরকত বরকতের ধারণা কালো লাহা জা তো ওই গাছটির নাম ছিল জাতে আনুয়াত এক এক একটি নাম পড়ে যায় যেমন আটরাইডারি পড়েছে আমরাও একটি কুল গাছ হয়ে অতিক্রম করলাম অন্য গাছ ফকুল্লা বললাম আমরা আল্লাহ আল্লাহ রসুল ইজা আল্লাহ কামাল মুশ্রেকদের একটি জাতীয় আছে তবা রুখ হাসিল তারা আমাদেরও তো কোন একটি জায়গা করবো নির্ধারিত করে দেন এই যে অস্ত্র ঝুলে আমরা এখানে ঝুলাবো দুর্গার দরগা বুঝলেন না দুর্গার দরগা হিন্দুরা দুর্গাপূজা করে তখন ভারত উপমহাদেশের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মুসলমানের এরাই শুধু পূজা করে যাবে আমরা কি করবো তা আমরা দর্গাপূজা করি বাদ দিদি হয়ে গেল ওদের জাত আছে গাছের তলে বসে বরকত হাসেল করে গাছে অস্ত্র ঝুলে আমরা করবো ফকাল রসুল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আকবর অবাক কথা रीतिनी প্রাচীন যুগের রীতিনীতি কুলতুম যে কথা তোমরা বলেছি বলেছিলাম তারা আরো সালাম যখন সমুদ্র পার হয়ে চলে আসলেন ফেরাউন জালেম আর ফেরাউনের সৈনিক থেকে মুক্তি পেলেন ধ্বংস হয়ে গেল ফেরাউন ফেরাউনের সৈন্যরা সব ধ্বংস হয়ে গেল ডুবে মুসা সালাম তিহের ময়দানে নিজের ওখানে এসে দেখলেন যে আল্লাহ না কাম আল্লাহ আল্লাহা এরা চোখে দেখে মামুদের পূজা করছে প্রতিমা পূজা করছে তো আমাদের এক একটা ব্যবস্থা করে দেন না আমরাও দিকে পূজা করব মনটা লাগবে সিরি কিন্তু এইভাবে শুরু হয়েছে হিন্দুরাও আল্লাহর ধারণা রাখে মানে ওই যে পরমেশ্বর বা উপরওয়ালার ধারণা রাখে কিন্তু দেখছি না দেখে দেখে পূজা করলে বেশি মন লাগবে সেই জন্য প্রতিবর পূজারীরা ও সিলায়ে মাধ্যম পীর অলিয়া উলিয়াকে ডাকলে এরাই আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে দেবে এরা হচ্ছে মাধ্যম তো চোখে দেখে আমরা পূজা করবো মুসা আলি ইসলামের অনুসারে বলেছিল যে এরা যেমন দেবী দেবতার পূজা করছে প্রতিমা পূজা করছে আমরা হ্যাঁ তোমরা জাহেল জাতি মূর্খ জাতি তোমাদেরকে কত বিপদ আপদ মুক্ত করে কালেমা পড়িয়ে নিয়ে আসলাম ফেরাউন ধ্বংস হলো ফেরাউনের জালেম সৈনিকরা ধ্বংস হলো যারা তোমাদের উপর আক্রমণ করার জন্য ছুটে এসেছিল আর তারপর আল্লাহ তোমাদের মদত করলেন কি বলো কি করতো চলে আসলাম সেই সমুদ্রের ডুবে তারা ধ্বংস হলো আসার পরে এই সিরি কথা ওদের অনেক রয়েছে মাবুদ রয়েছে ইনকুম কম উত্তাজি হালুন বড় জাহেল তোমরা বড় মূর্খ জাতি বললে তোমরাও বড় জাহেল জাতি হ্যাঁ মুসরিকদের জাতি আনহাত করছে আর তোমরাও তাবারুক হাসিল করবে আজকাল হাজি সাহেবরা তাবারুক হাসিল করে জাবালে রহমতে আরাফার দিনে কিছু বন্ধু করুক আর নাই করুক জব পাহাড়ে চড়তেই হবে অবস্থান করেছিলেন আর বলেছিলেন যে আমি এই জায়গায় অবস্থান করলাম আরাফার প্রত্যেকটি জায়গায় অবস্থানযোগ্য সুতরাং ভিড় ভাড় করে কত লোককে আঘাত দিয়ে কষ্ট দিয়ে ধাক্কা করে আবার ওই পাহাড়ে চড়তে হবে এই বিদ্যার্থী আকিদা আর রহমতের পাহাড় এই জবালুর রহমান নাম আল্লাহ রুসুল দেননি পরবর্তীতে এই বিদাতিদের নাম এটি কোনো হাদিসুর রহমান এই জাবল বা সাখরা পাথর এই নাম হাদিস এসছে কিন্তু এই ছোট পাহাড়টিকে রহমতের পাহাড় বিদাতিদের তার পরিভাষা আর এই পাহাড়ে চড়ার জন্য ধাক্কা ধাক্কি এবং বরকুত হাসিলের আপিদাই সেখানে পৌঁছা ঘন্টা কে ঘণ্টা দুই ঘণ্টা তিন ঘন্টা ওই পাহাড়ে পৌঁছি তার পাহাড় থেকে নেমে আসতে লেগে যায় ওই কাজে বাইক করে দেয় দুয়া এবার সাথে এদের কোন সম্পর্ক নেই বিদাতীদের ज तबारूप विदा थी तबरूपरण दिल्ली लेखक ना गाथर कबाना कबलवर्तीोहन करण करोम पूर्ववर्ती लोक दे तुम्हारे पूर्व जरा चले गमी ख्रीटान मन काना कबलकुम थे का ज तबारुक हासिल करविष्कार कर, कर, कर तर मध्य रही वैरग्यवाद इसमाम लतार नंधभ हवा तेल এই আমাদের মুসলিমাতে পীর মরিদির অন্ধভক্ত হওয়া অনুপ্রবেশ ঘটেছে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা কাজ করবে না কোন জাতি যদি সাদৃশ্বতা অবলম্বন করে কোন জাতিকে অন্ধভাবে ফলো করে নিজের দিন ছেড়ে নিজের দিনের বিধিবিধান ছেড়ে নিজের দিন পালনের সাথে সাথে অমুসলিমদের আচার আচরণ তাদের পালন করা স্ত্রীর জন্মদিবাস বার্থডে ছেলে মেয়েদের বার্থডে বাবার মায়ের বার্থডেছেন এগুলি হচ্ছে তার অন্তর্ভুক্তি খ্রিস্টানরা শুরু করেছে জন্ম দিবস পালন করা সবার আর এই জন্মদিবসাইল সম্পর্কে লম্বা চড়া লেখকের কথা রয়েছে সুতরাং সময় আর দেওয়ার প্রয়োজন নেই নিজেরা মাসাইল গুলি পড়ে নেবেন্লাহ এক ভাই প্রশ্ন করেছেন অনেকে আকিক পাথরের আংটি ব্যবহার করে কিছু রয়েছে কিনা নেই কোন সতামল এগুলি ভ্রান্ত কথাবার্তা ভুল কথাবার্তা নবাল্লাম যে আংটি পরেছেন একটি গরজে পড়েছেন সেই গরজ আমাদের নেই সুতরাং আংটি পরাও যে বিরাট যেমন কিছু না। তবে আংটি পরা জায়জ রয়েছে বলা যেতে বা বলা যেতে পারে যদি কেউ পরে যে আল্লাহ রসুল পড়েছেন তাই পরব কিন্তু এমন বড় ফুলের কাজে যাবে আর নবিসামের আংটি পরে আংটি পরেছেন আর তাতে নাকশ মোহাম্মদ রসুল আল্লাহ রসুল এই কথাটা লিখা ছিল কারণ আল্লাহ রসুল রাজা চিঠি লিখতেন ইসলামের দাওয়া ইসলাম কবুল করো না হলে তোমার পরিণাম খারাপ রয়েছে দুনিয়া আখেরাতে শান্তি যদি চাও তাহলে ইসলাম কবুল করো এই বলে যে চিঠি গুলো লিখতেন এটি হচ্ছে ইসলামের দাওত রাজাদের কাছে আল্লাহ রসুল চিঠি লিখেননি এবং তারপরে তারা কালকে আমাদের বলতে পারবে না যে আমরা জানিনি যে রসুল এসেছিলেন তাদের কাছে চিঠি পৌঁছে গেছেন সুতরাং আল্লাহ রসুলকে বলা হলো যে আপনি যে চিঠি লিখবেন আর চিঠিতে যদি সিল মহর না থাকে তো রাজারা চিঠিকে ফেড়ে ফেলে দিয়ে কবুল করবে না চিঠির সত্যায়ন হচ্ছে ইসলাম আল্লাহ রসুল তখন ইস্টম্পের উদ্দেশ্যে ওই চাঁদের আংটিটি তৈরি করেছিলেন তাতে ছিল মোহাম্মদুর রসুল